প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত আছে তাড়াতাড়ি করি আমরা প্যান্ডেলের নিচে চলে আসি এখন আপনাদের সামনে আজকের প্রধান অতিথির পেশ করবেন আমাদের ইস্যু রেখিত লক্ষ্মীপুর সুলতার আলিয়ার মোহাদ হজরতুল হজরত মৌলারাম মুস্তাকুল নবী সাহেব দামাত বড়াকাতিয়া হজরত মৌলারাম মুস্তাকুল নবী সাহেব দামাত বড়াকাতিয়া السلام <بهل> عليكم ورحمه الله وبركاته ما في الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفقنا ومن صيئات أعمالنا من يسبه الله فلا يعوظ له ومن يضلله فلا لعبي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مسير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وفندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة مات بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد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 وبارف وسلم تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيدا الله وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك عميل مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الوحيد بسم الله الرحمن الرحيم امن ما يتساءلون عن النذير العظيم الذين هم فيه مختلفون فلنا سيعلمون ثم فلنا سيعلمون خدا فالله مولانا المعظيم اذكت احرائي بسم بالظهر للبارع توموني مولانون حيث كل مجهد قصدين لكي تفسير القرآن محفيدين بيديو دينيز شيش عزيز دي شريز قصير شبابتي আল্লাহ অবধিত দিনে মেহরবানী করে রত্নকে পুরানি করি মের নিতে একত্রিত হয়ে সেহেতু আমি আপনাদের সামনে প্রিমের তিরিশতম নাবা থেকে একটু সাহিত্য করেছি আল্লাহ এই সুরানো সুরায় সুরাটার নাম কি বলছি সুরায় নাভা শব্দের একটা সহজ অর্থ হলো খবর নাভা শব্দের সহজ অর্থ কি বলেন আরেকটু সুন্দর করে বললে সংবাদ বললে কি হবে কিন্তু খবর আর নাবার বলতে পার্থক্য কি খবর মানিয়ে সংবাদ নাবার মানিয়ে সংবাদ কিন্তু পার্থক্যটা হলো যে খবরকেই খবর আর মহা সংবাদকে নাবা বলে। মহা কে কি বলে বলে। জন্য আল্লাহ এই পুরার নাম দেখেছেন নাবাক কারণ এই চুরার মধ্যে তুলে ধরেছে এই জন্য এই তোরাটার নাম কি তোর নাবান এই গোটা তোরাটা একসাথে অবত্তীর্ণ হয়েছে মহকার গোটা তোরা হলো চল্লিশ দুনিয়াতে পাঠানো হয়েছে তো আল্লাহ নবীর মিশন ছিল তিন লাইনে কয় লাইনে বলেন একটা প্রথম মিশন ছিল তাও দ্বিতীয় মিশন ছিল ছিল তিন নম্বর কি আখড়া এই জন্য গোটা প্রাণিক সারা অংশ হল তিন চার গোটা পুরাণী করিমের সব তথা টিহিত এটা হলো গোটা পুরানি করিমে কি এবং একজন আসমানের বানানো তারা মানত এই জন্য আল্লাহ প্রাণী এক টাকা বলেন এরা সকলে এক বাক্যে বলবে আল্লাহ বল দ্বিধা বিভক্তি ছিল না এমনকি হিন্দু কেউ জিজ্ঞেস করেন এই তোকে কে বানিয়েছে বলবে আল্লাহ ঠিক না বলে হিন্দুরের দিগান এই তোমার বাচ্চাটা কে দিতে বলবে আল্লাহ তোমার ব্যবসা কে দিতে বলবে আল্লাহ আল্ল শব্দ কি ছিল না মতানক্য ছিল না যারা আছি আমাদের মধ্যেও কোন মতন ঠিক না নামাজ করে তারা যেমন বলে বানানে আল্লাহ ধরান নামাজ করে না তারাও বলে বানানে আল্লাহ ঠিক না আল্লাহ এই কোনো কি নাই মতানক্য নাই বিশ্ব রক্তি কে লি ফলা আশ্চর্য বলেছেন এটা তো বলতে পারতেন কি তরফ বিশ্ব রক্তি কে লি ভালা এজন্যই খালাফা বলেছেন প্রথম শব্দ দিয়েই মুক্তা নাই যে বিষয়ের উপর এরা সকলে একমত এরকম শব্দই প্রথম থেকে এদের কানে পড়ে আল্লাহ আল্লাহর মধ্যে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা প্রথম দাবি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক মানুষ গুলো রেসালা যদি মানে নিত কত সুবিধা দিত মানে মানে তিন নাম্বার নবী যে দাওয়াত কি দাওয়াত তাওহীদ রিসালাত আখিরাত আরে মুসলমান এই শব্দগুলো জানা দরকার কি বলে এগুলো আমাদের জীবনের প্রধান শব্দ আমাদের ধর্ম আগামী এগুলো এগুলো ইসলাম আর মুসলমানদের জিন্দগির সাথে অনিবার্য সম্পর্ক ঠিক না কিন্তু আমরা এগুলো জানি না এক মুসলমান এক হিন্দু জি বলেও দল বলে পানি বলে ঠিক না বলেন সে পানি বলে না সে পানি পায় সে কারণ এটা মনে করেছে এটা আমার ধর্মীয় ভাষা ঠিক না ব্যাডি বলেন এগুলো আমাদের ধর্মীয় ভাষা আমাদের ধর্মীয় ভাষা توحيد رسالت آخرة تلقو زاك يلو لا اله الا الله اتحلو توحيد محمد الرسول الله اتحلو کی آخرة اتحلو رسالت مالكي ومن دين اتحلو آخرة ملنا مالكي ومن دين اتحلو کی آخرة اخرى مكار ما نصرر لك قل أيضا من كباب شنطر لإضافة আমরা মরে গেলে আবার আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করবে এটা আবার কিভাবে সম্ভব এই জন্য দাদা চলে গেল করদাদা চলে গেল হাজার বছরের সব চলে গেল কেউ তো আর ফিরে আসবে অতএব আমরা আবার ফিরে আসবো আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করা হবে এটা কেমনে সম্ভব এটা কোনদিনও সম্ভব না আসলে তারা তো তুমি দেখে অসম্ভব মনে করতো আজকে হাজারো মুসলমানের দেখে অসম্ভব মনে করে মূলত তার করে না এদের এরা কি মানে এরাও ল মানে মানে কিন্তু আগ্রা আতে কি নাই এই ব্যাপারে সংশয় থাকার কারণেই মূলত তারা মাছ করেন এই জন্য বলেন মানো না এইটা বলে তু ধোকায় গুণ কারণ তুমি আকাশ কথা বুঝেন না মানে তার সাথে আমার সাথে দূরত্ব তাওদের মধ্যেও নাই তাহাদের মধ্যেও নাই কিন্তু কিরে নামাজ করিস না কেন হবে ঠিক না ব্যাটে আরে নামাজ আসলে কিছু হবে কি হবে না হুজুরই পয় কে জানে এখন মুখার মানুষগুলো শুধু এই নিয়ে ঝগড়া দুজনে যখন বসে তো কি ভাবলেন কি বলি আমার বিতর্ক আগুন যখন আগুনের সাথে মিশে যাবে আমার বিতর্কের হাওয়া যখন হাওয়ার সাথে মিশে যাবে আমার অস্তিত্ব যখন বিলীন হবে তারা পৃথিবী অনুবাদ ধর্মানু আমার দাদা দাদা মিশে যাবে তখন আমাদেরকে আবার নাকি বানাবে এটা কেমন কথা এইটা নিয়ে আলোচনা করে এইটা নিয়ে শুরু করছেন যেমন ধরেন আমরা তখন ক্লাসে যাই দেখি যে ছেলেরা উচ্চ বাস্ত করে দুজনে দুজন কি নিয়ে একটা করে আমরা বলি এ ছেলেরা কি নিয়ে ঝগড়া করে দেখো মহানের মানুষ বলুন দেখো তো দেখা দাদা দেখ নিয়ে দিকে আমা দেখো তো এরা কি নিয়ে আলোচনা করে কি নিয়ে প্রশ্নবোধক বাক্য কেন বলছেন বলে প্রত্নবোধক বাক্য বললে কথাটা দ্রুত দিলে বসে থাকে আরে কথা বলে আসছে কিনা কথাটা দ্রুত দিলে বসে কখন সত্যগুলো জানো আমি আপনাদেরকে বারবার এখন কষ্ট করছি কথাটা দুটো দিনে বছর জন্য কি করে সত্যগুলো বাক্য ব্যবহার করে তারপর আপনারা ধরেই পড়েন এরা পরস্পর কিনিয়ে ঝগা করে এরা পরস্পর পরস্পরকে কিনিয়ে জিজ্ঞাসাবাদ করে মুখ মানুষগুলো কিনিয়ে পরস্পর দেখেন তো দেখেন তো হাবি দেখেন তো হাবি দেখেন তো আমরা পরস্পর কিনিয়ে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে তো কোনো জবাব আল্লাহ দরকার নাই তার আল্লাহ তো জানে আল্লাহ তো আগেই জানে থেকে তো উত্তর আশা আল্লাহ করে নাই এদের যত আল্লাহ প্রশ্ন করতেন উত্তর আল্লাহ নিজে নিজে দিয়ে গিয়েছিল আল্লাহ দরকার আছে প্রশ্ন করা কি আল্লাহ কষ্ট করে আল্লাহ খালি কি করে আল্লাহ খালি কষ্ট করে প্রশ্ন করে কি লেখা উত্তর দিয়া আমাদের দিদির কথাটা ঘেঁচে দেওয়ার জন্য এরা মহাকলয়ের সংবাদী কথব করে আমিরাই নাজিম একটা মহাসংবাদ কথা বলে না রাই নাজিম মহাসংবাদ সংবাদ করে না আরে মহাসম্বাদ কোন সংবাদ আরে কালকে হরতাল এটা মহাসম্বাদ না আমার মহাসম্বাদ ওবামা ওবামা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া এটা মহাসংবাদ না আমদ মহাসংবাদ বুঝেন মনে হয় যাব কোন সংবাদ মহাসংবাদ না এমত মহাসংবাদ আমার কি সংবাদ মহাসংবাদ মহাসংবাদ সম্পর্কে মহাসংবাদ সম্পর্কে এরা মতানস করে যে ব্যাপারে এরা মতানস্য করে কেউ বলে কাব হবে কেউ বলে হবে না আজকে সমাজও আছে কিনা বলে না কেউ বলে হবে কেউ বলে আজকে তো আসছ তুমি নাকি বলছো আমাদের কি মৃত্যুর পর আবার চিঠি বর উঠানো হবে হা আর আমি পকেট থেকে একটা হাট দিবে হাট ডিবি ওটের হাট मालिक आज चिंता कर আল্লাহ করছেন আমি দেখি রা তখন তো বাবা বসে পিছা না তুমি যে মাঝে মাঝে আমার দিকে একটু ভালোবেসে ভালোবেসে তাকাও এটাও আমি চাই থাকি প্রেমিক তোমাদের কাহিনী আছে কি বলে তো ও কি তম্ব আমার নামে উদাহরণ দেয় আমার প্রতি উদাহরণ দিয়ে বুঝায় আমারের প্রতি উদাহরণ দিয়ে বুঝায় আমি কি আল্লাহ তালা যখন পপক এক পপক করে আমাদের উদাহরণ দিয়ে বোঝায় আমি হাড়িটাকে দুইটা বুডিদাজ কত পড়া এক তিনি जिंदा করবেন দিনিয়েটাকে প্রথম বানিয়েছে যিনি এটাকে প্রথমবার বানিয়েছিলেন তিনি এটাকে দ্বিতীয়বার বানাবেন এখন হতে পারে এই হাট্টির একটা অন্তত বঙ্গপোসা করে আর একটা করে হাঁট্টা যে মাটির উপরে গেছে ওই মাটির উপরে গাছ ছিল উঠে গেছে একটা সুপারির উপরে ঢুকে গেছে ওই সুপারি ইউরোপের কোন গুড়ি খেয়েছে বলে না এখন ওইটা ওই তিনটা মহিলার অন্তত পৌঁছে গেছে এটাকে কে বানাবে কেমনে বানাবে মালিকবার আমার প্রত্যেকটা সে উদাহরণ দেয় তার কেনে বানাবো সে উদাহরণ দেয় তারা বানাবে আপনি তারা দিনে আমি প্রথমবার বানাই ভিতরে ভিডিওবার আমি বানাবো আল্লাহ তালা করেন কল্লা তায়ালমুন উম্মত আল্লাহ তায়ালমুন আল্লাহ তালা করেন কি নিয়তে চালা করে আল্লাহ কা আয় আয় আয় কল্লা কল্লা আর तेरा दा ধমকে সত্য রক্তBackColor না সুরজে ছড়গা করি এটা হবে না বায়াত ফাসলি বুর্জি কিামত হবে না হবে না কি হয় কल्ला तयाলকুন কल्ला তুদরে জবর কর জিতনা কल्ला পক্ষরনা কल्ला তুদরে জবর বিধি তবে तयाলকুন মতরেই জিজ্ঞেস করেছে ঝগড়া করি তো বলে তার খুব তো একটু পরে বুঝবি তো একটু পরে তো বুঝবা এটা কিন্তু এরপর কি সন্দেহ লাগে আল্লাহ কুমার সুন্দর কয়েকবার বলতে দুইবার বলছি আল্লাহ তোমরা বুঝাতে চাইছেন দেখ আমাকে হবে কি হবে না এ নিয়ে তোমার ঝগড়া করতে তবে কে আমার তুই নিজেই বুঝবি কথা বুঝেন না তুই নিজেই বুঝে যাবি পুরুষগুলোকে কি বলে বলি সন্তান হওয়ার ব্যথা বুঝবে এটা কি বোঝানো সম্ভব আঁকে আয় বুঝে আছে কি পুরুষ বুঝবে এটা কেমনি বলবে তথ্য সন্তান তোর শাশুড়ি কি কর তোর সন্তান হওয়ার সময় তোরা আমি জাগার লাগছে না কথা ঠিক না রাখি আমরা তোরা কি আসছে তোর আসছি কয়ে তু কাল্লা দয়াল আল্লাহ কয়ে রে তারা বুঝবি না তাদেরকে বুঝনা মা চল কারণ কিন্তু আমার বন্ধুরা তো আমাকে কিতাব করে ফেলেছ তোমাদের জন্য কিছু ধরিলে তাদের জন্য বোঝানো তো দরকার না কারণ কিতাবটা পাঠিয়েছি তার জন্য মনে করে তার লেগা আর যে মনে করে ইসলামী শাসীন ব্যবস্থা শান্তি আসবে না কিতাব না ইসলামের ভিতরে আচ্ছা আসছে কথা যে দিব্যাজি বলতে ইসলামী শাসন ব্যবস্থা দিয়ে শান্তি আসবে না মালিককে দিব্বা দিয়ে কয়েক সেটাও তো আমার রে ঠিক নগরটি করেন ইসলাম দিয়েছি শান্তি শান্তি কে দিতে ইসলাম দিয়েছে ইসলাম দিতে যদি এই সমাজের শান্তি কেউ চাইতে চায় ইস্টানের ভিতরে খোলা শান্তি অর্ধেকের ভিতরে শান্তি না ওই ভিতরে শান্তি না অর্ধেকের ভিতরে শান্তি আমার কথা চলে যাবে আমার হবে না বারবার আমাকে ফিরে আসতে জন্য মেরে দোষ যদি কেউ করে হবে না আমি বলে না খুচরা দিয়ে রাতের বাড়ির কাছে না বাড়ি রাতুলের বাড়ির কাছে আবুদালের বাড়ি না রাতুলের বাড়ি আবুদার বাড়ি কোন অন্ত কোনদ না সূর্য উঠতে সূর্যের আলো ওর অন্তরের লাগে না ঠিক না আলো তোমার অন্তর চোখে লাগে না তাই বলে কি সূর্য বলতেছিলেন দেখো আল্লা বাহিরে দুটো আলো সৃষ্টি করেছেন একটা হল চোখের আলো আরেক সূর্যের আলো চোখের আলো আছে সূর্যের আলো নাই হবে না যেমন অনবস্থাটা তৃতীয় হাত নিজের হাত নিজে দেখে না ঠিক না পারি বলুন তবে অথচ অথচ কি আছে আলো আছে তাহলে বোঝা যেতে সূর্যের আলো আর চোখের আলো যখন তাছ হবে তখন তৃতীয় ওষুধ দেখা অতিক্রী ঠিক দামি হবে তিনি বলেন ঠিক দামি হবে দিলেরও একটা আলো আছে আর পুরাণের আলো আছে না দিলের আলো নাই হবে না যেমন আবু পার্লামের দিলের আলো ছিল না পুরাণের আলো তো তার ধরে পুরান আলো কোধ আর তার ঘরে কিন্তু তার আলো নষ্ট হয়ে গিয়েছিল বলে কি হয় নাই পর্যন্ত পুরাণ আলোতে তার চিল ধরে আল্লাহ বলতে ভাবছা যারা মানবা না তারা অতিরেষ্ট পাবা কিন্তু যারা মানবা তাদের জন্য কিছু দলিল আমি রেখেছি দলিল কার আর শুনো আমার সাথে এবার তারা দলিল শুরু করেছেন বলবেনা রাত نهار كدادا ما تا وبنينا فوقهم سبعا اذادا وجعلنا فيراهم واحادا وانزلنا لهم المطرات ماءات عدادا ليخرج به حبهم ونباتا ودناتهم القافا الله تعالى اكثر نؤتاد ذلك ايش করেছিলেন سبحان الله سبحان ما তোমাদেরকে বুঝিয়ে দিলাম নয়টা দলের দিয়ে আমি প্রমাণ করে দিলাম হবে হাঁসরা আছে হাতের মতন আছে সাঁতার মতন আছে আমি নয়টা দল দিয়ে বুঝাই বারিত করা হবে আবার গুম্পা হবে সেখান থেকে আবার এক একটা দলিল আল্লাহ তারা শুরু করছেন আল্লাহ দলিল সহজ সহজা দলিল সহজ সহজ সকলের আকলে ধরে সকলের বিবে এবং কি দলিল ধরো আল্লাহ বলেন আজকে তো নিচে বিচিয়ে দেয়নি তোমাদের জন্য বিচানা হিসাবে বানাইনি জমিনকে বা নিচে দিচ্ছা না তো হাম না বলে না পানির মধ্যে পা দিবা সঙ্গে সঙ্গে পাতা নিচে নেমে যা আগুনের মধ্যে পা দিবা সন্ধ্যে সঙ্গে আগুন পুড়ে যা বাতাসের মধ্যে পা দিবা বাতাস আমি ধরতে পারবো না আর মাটির মধ্যে দাও মাটি বলবে তো পা দিবা দাও তুলোটা কোটি জমিন তিনি মালিক না ঠিক না বুঝা গেছে পুরো বাংলাদেশে তো সাগরে বুকেছি না পুরোটা তো সাগরে বুকেছিল পুরো দুনিয়াটা তো সাগরে ছিল কে থেকে বের করেছে কে থেকে ভিতরে তো পানিয়েছে বিছানা আমি কি তোমাদের নদী বিছনা হিসাবে বানাইনি আমি জমিন হিসাবে বানাতে পেরেছি আমি তোমাদেরকে হাত বিনাবাদ দ্বিতীয়বার দিনটা করতেও পারব আশ্চর্য কথা দলিন বুঝাইছিল দলের তোমরা বুঝাইছি এখন যাদের জন্য জমিন বিচারে বানায় নাই তোমাদেরকে হাতের মধ্যে না ঠিক আছে না যে মানে না তোমার জন্য হাতের মধ্যে উঠা লাগবে না এখন তোমাদের করে হাতরে ম্যাডান নাই মাটিকে জমিনা হাতটা নাই তখন জিন্টে প্যান্ট তখন নিচে করে তখন কিভাবে না বাচ্চা দেখেন যে তুলা কুত্তা বুনবে তোরা কুটতে বিলাই বুনছে করেন না নিচে পায় জামা করা না কেউ তখন নিচে পায় জামা করা নিতে পায় করা হারাম হারাম হারাম্সের প্যান্ট নিচে জিন্সের প্যান্ট আচ্ছা নাভি ঢেকের রাখা নিচে ঠাকুর না নামানো হারাম খুলে রাখা আর নাবি ঢেকে রাখা পারি খুলে রাখ এটা কি কি বলে যেমন এই ইন্ডিয়াতে মহামারী কেন পঁচিশ পার্সেন্ট ছাড়িয়ে গেছে ইউরোপে মহামারী কেন পঁচিশ পার্সেন্ট ছাড়িয়ে গেছে বাংলাদেশে এখনো মহামারী না কারণ তিন চার পার্সেন্ট আছে এখনো মহামারী হয় না আল্লাহ আদালত এটাকে যেন মহামারী বানাইতে পারে এই জন্য যত ষড়যন্ত্র যেমন দেখবেন আপনাদের এখানে ব করে কন্ডনের অ্যাডভার্টাইজ লাগাচ্ছে এটা আসলে এই প্রতিরোধের জন্য নয় এই হওয়ার জন্য কত বুঝে না এই প্রতিরোধের জন্য কেন দিতে আরে ছড়া ছড়া কেমন এটা যেটা হার ওটা ঠিক কিনলেন না কিন্তু ওরা এত বড় ভাববে দিদি আসলে দেখবেন সিগারেটের ব্যানার কত বড় কি দেখতে কি ডুমপান করার লাইকা না করার লেগা তোমার এত বড় একটা দিচ্ছে কি দুমপান করার লাইকা না করার লাইকা এখন কন্ডনের এত বড় একটা আসলে না হওয়ার এই খাওয়ার লেগা আর কথা বুঝে আসছে কিনা বলে গেলে তো আরেকটা যদি কথা বলেন এটা নিরানব্বই দশমিক নয় এই মানুষগুলো কাঠোর উপরে ওঠান তারা কোনো না কোনো ভাবে কবি মতো সম্পর্ক অথবা সাথে সম্পর্ক এরা তারা যেন কাঠোর উপর আর কারো কাফর নাই এটা মহামারী ছাড়া আপনি বলবেন এই কথাটা ষড়যন্ত্র ঠাকুর নিচের লুঙ্গি কিন্তু শুধু নেতা আছে দেখবেন লুঙ্গি পিঁতে ঠাকুর নিতে আমাদের মো অল্পী দেখবেন সাদা লুঙ্গি একদম পিন্দিটা নিতে ঠিক কিনা বলেন না হাতে বুধে তো হ্যাঁ নেতা ঠিক না কি বলেন না পারছি যদি কোন যুব একটু মনে মনে নিয়ত করে ফেল এই আমি তাকে উপরে উঠাবো আমার এই বলা সাক্ষাৎ আমাকে একটু উপদেশ দা তো বলেন তোমার কাপড়টা একটুখানি উপদেশ চলো তো কে কাকে উপদেশ দিচ্ছেন তোমার মনে হবে তোমার মহান বলে মনে হয় না তোমাকে মুসলমান বলে মনে হয় না এই জন্য কোনুদি কি আমাদের চলিয়ে ফ্যাশন করতে। তুমি ওরা আমাদেরকে পরে না তুমি ওদেরকে বড়ো কেন তুমি এত বেহায় আসা তুমি এত বেলা কেন তুমি এত বেসরম কেন তুমি এত বেঈমান কেন আর এই কথা ঠিক না রাখি বলেন তোমাদের পায়ে ধরে পড়ে কাকুর উপরে পাই তোমাকে উঠাও এটা তোমাকে ধ্বংস করে দিবে এটা তোমাকে ধ্বংস করে দিবে আমি কি বুঝেছি পাচ্ছি আপনাদেরকে চাকর উপরে নিতে বলে না মেয়েরা চাকরুর উপরে না নিতে আর হোটেল এগুলো কেন কেন ইমার নাই বলে না বলে না কেন কেন কেন ইমান নাই যে আশাতে বিশ্বাস নাই যে বলেন না আল্লাহ দাম করছন্িক আরেকটু বলি রাখতে আচ্ছা আপনাদের সমস্ত দাঁড়িয়েটা লোকের পার্সেন্টেজ কত হবে মহামারী পারি আরে শুধু মহামারী এটা অন্য শর্তে কি বলবে আপনার জানে বৈজ্ঞানিক কোন শব্দ আছে কিনা আমার জানা নাই আচ্ছা বলতো বন্ধু তোমার নবী আমার সকলের নবী একজন না দুইজন আমাদের নবীদের নাম কি ছিল আমাদের নবীদের নব্বতের বয়স কত ছিল তেইশ বছর বলতো বন্ধু আমাদের নবী তেইশ বছরে কতবার ফাঁসছে কথা বল তোমার দাঁড়িয়ে বয়স্ল করবে ইমান তুমি কি দিবা কথায় আমি কে তো বুঝাইতে পারছি আল্লাহ আমাদের নবী তেইশ বছরের নবুতের জীবনে কখনো দাঁড়িয়ে কাটেনি কখনো এক পশ্চির নিচে নি। কখনো শেখ করেননি নবীদের স্ব লক্ষ তাবি কেউ কাটে নাই লক্ষ লক্ষ তাবে কেউ কাটে নাই লক্ষ লক্ষ তাবে দাবি কেউ কাটে নাই আল্লাহ কটাই কাটে নাই আটাই খোলা কি নাই শুরু করো আমি বলি ফিতরে তোমার পুরা ইউনিফার্ম ঠুকে গেছে তোমার আমাদের সকলের দাড়িগুলো তুলে ফেললো পারি না আমি তারপরে কত এক মাসে আমার পর এক ডাক্তার আমাকে খুব করে তারই নাই বেকার তাই বলি ডাক্তার স্যার গাড়িগুলো কেমন হয় চেষ্টা করছে তাই বলি একটাই আমল দাড়ি যেটা করার জন্য শেষ পর্যন্ত ওই দৃশ্য আমরা দেখছি কে আমাদের আগে সেই দৃশ্য আমাদের চাল্লা দেখাইল নামও দিতে ফি বাড়োর নামও ফি নিজে আবার মধ্যে অর্ডার দিদি না ঠিক না বাদে বলেন না আমি বলি নিজেকে পীর লিখতে তোর স্মরণ লাগলো না লিখতে স্মরণ লাগলো না আর কথা বলে না বিদ্য বলে না নিজেকে পীর আরে পীর লিখতে সরম লেগলো না নিজেকে সাপ লিখতে সরম লাগলো না করতে আসতে এই সাপ ফালে ছিল এরকম ভদ্র রয়েছে এরকম পীর আপনাদের দেশে আসেনি বলেন না আসেনি একটা দাঁড়িয়ে আছেন এখন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে ছাড়া আবার পীর হয় দাঁড়িয়ে ছাড়া ষড়ান্ত হইতে পারে কি বলে থাকে ঠাকুরদা হইতে পারে ভ্রান্ততা হইতে পারে মুসলমানদের হইতে আল্লাহ মুস্তমাকে বহু সান চায় বাস্ত বলেন এই জন্য অল্পা আমি কি তোর জন্য তুমি কি বিছানা তোর দিচ্ছে আমার জমির উপরে চলো চলো তো আমার জমির উপরে যদি মনে হয় আমার জমির তার মানে সেখানেও ছিল বাংলাদেশের বাংলাদেশের গেছে ওখানে যাই নাই আমি তোর জন্য জমিনকে বিচনা করি বানাইনি জমিনটা জমিনটাতে ইটি ইতি হুকুম চলতে শাসন চলবে তার কেউ মান হতার না মানত আল্লাহ আমাদেরকে যতদিন বলার তো অফিস বলবো ইনশাআল আমি তোমাকে বলে দিতে চাই তোমাকে বলে দিতে চাই তোমার পুরো বুষ্টি শত্রুকে বলে দিতে চাই তোমার পুরো কলমের কলম বাজা আছে বুদ্ধিজীবী বলে দিতে চাই আল্লাহ একটু পরে একটু পরে আমার পরে গাড়ি না লাগে মুস্তির একটা মিম লাগে একটা মিম লাগে মামলার মিম লাগে মসজিদের মিমের সাথে মাদাসার মেমের সাথে মহাব্দের মেমের সাথে মুস্তির মেমের সাথে আমাদের মিম এটা আসমালের মিম এই মিম তো ঠিক আছে আরে মিম এটা আসমানের থেকে আসছে কুষ্টি পর্যক আমিনের চালা প্রমাণ করেছে আমি জানাটা প্রমাণ করেছে দেখাও তোমাদের তত্তারিত আরে কথা দিক নাশি বলে না দিন দামিনি সত্যি দামিনি সবচেয়ে বেশি দেখি আরে কথা দিক নাহী বলে না আল্লাহ তোমাকে দাঁড়িয়ে আসা গেলা নাই মালিকটা জীবন দিবো তুমি আছে তুই পার ঠিক নারা পারে না জীবন জন্য মেরে দোস্তেহর আমাদেরকে বহু জানতে পারেন আল্লাহ আমাদের সকলকে বহু দিয়ে দেন জুলুমের রেসবের দিয়ে দেন কথা বলেন জুলুম জুলুম করে দিতে ফিরে মালিক করেন আমি এক ধর্ম দুলুম করিও না সহ্য করি মালিক দুলুম করতেও জানি না আরে কথা বলেন মালিক করেও না ধরে কয় না দেখেন আমরা মিছিল করে তার প্রতিবাদ করেছি কিছু যুবক আমরা মিছিল করছি আমরা মিছিল করছি আমাদের আর দাবের অন্ধকারে যদি সারা দুনিয়াকে শক্তি দিত এই দিতে পারতো না মারিকটি শাস্তি ওই ভবন পথ নষ্ট করে দিতে সে একটা নয় কে সাথে এটা আমাদের শক্তি আল্লাহ আমাদের শক্তি আল্লাহুল আমাদের শক্তি আল্লাহ মাহাবুর আমাদের শক্তি হববে যা হববে মাল এটা আমাদেরকে ধ্বংস করে দিবে মেরে দোস্ত ঠিক না বলেন আমি তোকে আবার চিন্তা করতে পারবো সে আমি পায়ন করতে পারবো আল্লাহ এক নম্বর করেছেন দুই নম্বর আল্লাহ আমি পাহাড়কে কি প্যারে হিসাবে বানাইনি আমি কি বানাইকে মালিক পরে আমি এই গ্রামে আমার ইচ্ছা আসতে পুরেন্ট ইউল আল্লাহ আপনারা ভাববেন তোমার সাথে দাদা আমি জমি নর ছিল পানির উপরে যখন তখন জমির সৃষ্টি করেছি জমি নদ্যে ছিল জমির উপরে আমি প্যারে কিভাবে পাহাড়কে ছুটে দিয়েছি আপনারা দেখবেন গাড়ির উপরে যখন প্যারে হাতুড়ে দিয়ে পিঠা এটা তো দেখা যায় না এটা দেখি না ভিতরের অংশ দেখি আমি পাহাড়কে বানিয়েছি হিমালয় পুরা উপমহাদেশের জমিনকে ভারত সাগরে যেন ডুবে না যায় এজন্য হিমালয় করেছি গোটা বাংলাদেশ যেন ডুবে না যায় এই জন্য বঙ্গসাগরের তীরে তীরে তীরে আমি আমি তোর মতো উঠাতে পারবো না জমিনের দলিল পাহাড়ের দলিল আরো কাছে তুই নিজেই তোমার ছিল ত্রিশটা বছর পর্যন্ত দুনিয়ার স্ত্রীর নাম তোর নাম দংশনা চতুর তোকে দিনা না বাড়িতে তার নাম কেউ দিনছ না অকালে শোনা তোমার যাওয়া দেখ না আমি তোকে কিভাবে যুগল যুগল করে। সি করে এত ভালো ভালো সৃষ্টি করে দিয়েছি ও খলকনা তুম আমি তোকে কি সুন্দর যুগল যুগল জোড়া জোড়া দিয়েছি যে আমি এত কিছু করতে পেরেছি সে আমি বুঝি আবার বানাতে পারব না সুবহানাল্লাহি আল্লাহ দুরুবানুয়া তো কাঙ্গুল দিয়ে চলিছে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ফাদলুল আমি তোমাদেরকে বাড়িয়ে জোড়ায় এটা আমার ক্ষুদ্রদের মহাদলিল এটা আমার ক্ষুদ্রদের কথা বলা দলিল তোমার বাবার বাড়ির কোথায় তোমার মায়ের বাড়ি কোথায় তোমার নানার কোথায় কোথায় দাদার বাড়ি কোথায় দাদার কোথায় কিভাবে তুমি তোমার দাদার দাদিকে আমি কালেকশন করে জমা করে দিয়েছি তোমার নানা নানীকে কিভাবে আমি যোগাযোগ করে দিয়েছি তোমার বাবার মাকে কিভাবে আমি জোড়া দিয়েছি কিভাবে আমি কালেকশন করে তোমরা কি হয় তুজে তো দলিল না তুদিনে ঢাকা এই মেয়েটা ঢাকায় বড় হয়েছে আমি কিভাবে তোমাদেরকে এক বিয়েছি সে আমি তোমাদেরকে বুঝে আবার দিদি উঠাতে পারবো না পারবো না কয় নাম্বার দলিল এবার মজার কথা আমরা না দেখো না আমি বানিয়েছি নাও তোমাদের জন্য ঘুমকে তুবাতা হাত আমরা তোমাদের শরীরের জন্য আমি আরেকজন কড়াইতে পড়াইতে ক্লান্ত আরেকজন রাস্তা করতে করতে ক্লান্ত আরেকজন হাতরে বিরাইতে বিরাইতে ক্লান্ত আরেকজন রিক্সা চালাইতে চালাতে ক্লান্ত আরেকজন ধ্যান চালাইতে চালাতে ক্লান্ত একজন উপযুক্ত পরিবেশ Thank যত বড় অফিস বারোটাও অত ঘুম ছাড়া মানব যাও কি ওবামারও কি ঘুমাইছ ঘুমা ওবামারও কি ঘুমানো লাগে গুষ্ঠিরও কি লাগে আমাদের দেশের বড়দেরও কি লাগে হ্যাঁ কে ফোন ফোনও তো ঠিক না কিন্তু ভিতরে সাইডেল ধুম নাই রিক্সাওয়ালা রিক্সার ফুটের মধ্যে দুই পাঁচ পিছনে মাথা দিয়ে ঘুম আরে তো বলবেন না মালিক বলে তাহলে বুঝে গেছে ঘুম করার কামাই না ঘুম তার অর্জিত না ঘুম না ঘুম মালিক দিয়েছে মালিক বলে যে ঘুম পাড়াতে পারি সে আমি তোকে আবার ঢাকাতেও পারব কথা বলে হ্যাঁ হ্যাঁ এবার আল্লাহ তারা বলেন আচ্ছা যদি এক টানা চব্বিশ ঘন্টা বাহত্তর ঘন্টা এক টানা রুম যেত তোমার যেত তুমি তোমার বলে কতদূর করে আমি আবার দাঁড়াইছি তোমার তোমার আরামের আরামের উপকরণ এটা যেমন ঠিক খাবারের দ্রত্ব এটাও তোমরা পেশা দিবি কাজ করা এটাও দরকার মুদি সেটাও দরকার ভ্যানওয়ালা এটাও দরকার দুধ বলা চাল বলা সবজিওয়ালা এটাও দরকার কিন্তু রাতের অন্ধকারে কাজগুলো করা যাবে না এজন্য মালিক বলেন ওটা হার্লেন না দিনকে করে দিয়েছি তোমার ডিবিটাল উপকরণ হিসাবে আশ্চর্য এই সব ব্যাপারে আপনারা সবাই একমাত্র আমরা বুদ্ধিমান ওরা কি আমরা কি আল্লাহ আমাদেরকে বলেছেন উনি আল্লা আমরা বুদ্ধিমানা আমরা বুদ্ধিমান বুদ্ধিজীবী করা बुद्धि खा बुद्धि बुद्धि की बोलो बुद्धि बुद्धि चाहवा इचंदी शांति ना ইসলামী স্বাস্থ্য অবস্থা ছাড়া ইসলামীপ তা হিন্দু সেও তো মানুষ সেও তো মানুষ আল্লাহ ইসলের পরিবারকে উত্তম বিনিময় দান করো আল্লাহ ইসলের পরিবারকে উত্তম বিনিময় দান করে সেও মানুষ ইসলাম ছাড়া এইটা যে হত্যা হতে পারবে শান্তি আসবে না আর ইসলাম যদি হইত বিশ্বজিতের জাল মাল ইসলাম সংরক্ষণ গ্যারান্টি দিয়ে দিয়েছে ইসলাম বলে দিয়েছে ওই ইহুদি তোমাদের মধ্যে দ্বারা থাকে ওই হিন্দু দ্বারা তোমাদের মধ্যে থাকে লজ্জা ওদের মেয়েদের জীবনের বলে দিয়েছেন ওদের সাপ আমাদের মতো শুধু বাচ্চিত ওরা চুয় খেতে পারবে ওরা মোট দোকান করতে পারবে আমরা এটা করবো না মানব গারণটি তো হার এই জন্যই তো ওই আমেরিকানিস্তানে গিয়েছিল আমেরিকাকে বলেছে তালেবানদের বন্দি দশাই আমি উঠতেছি কোহান বললেন না একটু বলে তো ফোন করলে এই সব তো নাম সকলকে করে আমার মালিক বলেন আমি দিবসকে কি করে বানিয়ে দিয়েছি দেখো না দিদি কেউ ধরের মাধ্যম কোনটা নিবে এটাও আমি থেকে বন্টন করেছি আমি তো তোমাদের মধ্যে জীবিকার মাধ্যম গুলো জীবিকার আমি ঠিক করে দিয়েছি দেখে যদি করতে তো তোকে আরে মানুষ খাত না তো ভুলছিস না ব্যাড তো ডাক্তার হয়েছে তো ধারে আরে ব্যাড যদি নেতা জীবন ধরনের জন্য জীবন উপকরণের জন্য মাধ্যম করে দিয়েছি জীবন এই আমাদের না না কাছে এক নম্বর কি পাহাড় তিনিস্ত্রী চার নম্বর পাঁচ নম্বর কি হাত ছ নম্বর কি বলছো আমি তো তোমাদের উপরে সাতটা মজবুট মজবুট আপমান বানিয়ে দিয়েছি একাত্তিক টাকা আপমান ওই বুদ্ধিদে তো আসমান নাই যেখানে মানুষের আসমান বলতে কিছু না আসমান তাসমান বলতে কিছু কি তো ওদের গবেষণা কি তো আমরা তো গবেষণা করে দেখেছি এখন তো আর কি বলে আহ রকেট ছুটবে মঙ্গল পর্যন্ত গেছে চন্দ্রের দৃষ্টি পর্যন্ত কষে গেছে ওই গবেষণা আসমানে তোমার দিক্ষিতরে না কি আশ্চর্য কথা তো আসমান নাই তাই হাস তো আমাদের গবেষণা আসমানো ধরা পড়ে নাই এর আসমান নাই না উঠবে না এই জন্য ওইটা করে ডুবতে অর্থ এই সাগর তো চলাই সাগরের কলা নাই তার জন্য আজকে শিক্ষ করেন কিসের পাঁচশো বোতর রাস্তা কোন জানেন কোন জানতে হবে পাঁচশো বোতল রাস্তা এটা জবাব হেন তুমি আজকের পৃথিবীতে যেটা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ওটার পাশ্চ্ব বোতরের রাস্তা আজকের তুমি সবচেয়ে দ্যুৎ বলেন্টে এক বছর হয় আর বিদ্যুতের যদি সম্পূর্ণ বিদ্যুতের যতি সম্পূর্ণ কোন পাহাড়ি উপস্থিতি তুমি চলে বসতে পারো আর শেষ পর্যন্ত যদি এই গবেষণা শেষ করতে পারো তুমি এটা বলতে পারি আপমান না ছাড়া যে আকাশ আমি তৈরি করতে পেরেছি ছাড়া কোন লাইন ছাড়া তো ছুট্ট আমি তুলি দেখো না তো বলবেন না আরে আমি দাঁড়িয়েছি ছাত্র মজবুত আকাশ যে আমি এতগুলো আকাশকে ফিরা ছাড়া খুঁজে ছাড়া বানাতে পেরেছি সে আমি তোমাদেরকে হাতরে মাঠারে আবার বানাতে পারব এবার তো আচ্ছা আরেকটা দরিদিন এবার আচ্ছা নিশ্চিত আরেকটা দরিদ্রের সমস্ত মানুষ সূর্যকে ধর্তকে বাড়িয়ে দিয়েছি বিদ্যুত উৎসুকি সূর্য বলনা বিদ্যুত কি আলো উৎসুকি সূর্য অল্লা বলেন গজাল্লাহ একা আলো দিত না এই হুজুর এত সত্য কথা হয় এই হুজের কাছে সূর্য উঠতেই দিতাম কথা ঠিক না বলেন না এই কর্তৃত্ব আমি আমার হাতে রেখে দিয়েছি আমি আকাশে বাঙিয়ে দিয়েছে এবার লোক আরো কাছে তরিল তার কাছে কথা বললাম অনেক দূরে সূর্যের কথা বললাম তাও বহু দূরে এবার তোমা যা আমি তো পানিতে তৈরি বুড়ো মেদ থেকে বৃষ্টির মত পানিতে টুম্প মেঘপোলা থেকে আমি সব সুন্দর বৃষ্টির পাঠাই কে পাঠা যদি আমি হাতে বৃষ্টির বক্তৃত্ব দিয়ে দিত আমাদের দিত না যদি হাতে বৃষ্টির কর্তৃত্ব দিয়ে দিত বৃষ্টিতে বই তো গবত্তি মানে ঢুকবি না মালিক না না আমি অবশ্য করি পানিতে তোমাদের জন্য গম থান আহ কদু এগুলোকে তৈরি করা তারপরেও বুঝবো না তারপরেও বুঝবো না হ্যাঁ তো মা কালি খুঁজিয়েছে এবার এর লেগে দাম বেশি হয়েছে আল্লাহ করে যাবি মা কালি বৃষ্টি দেয় নাই আমি বৃষ্টি দিয়েছি তোমাদের জন্য ঠান্ডা করার জন্য কত টিকা তোর দলটা খুঁজি হয়েছে আল্লাহ তো বৃষ্টি দেয় নাই বৃষ্টি আমি দিয়েছি نَا دِنُكْدُي جَدِي حَبَّهُ وَنَبَاتَا دِنُكْدُي پَنْدِي آمِي تُبِرْ سُلِين حَبَّنْ بِ سُتُّ فَامْ فَمْ وَنَبَاتَا اَرْقُدُلْ قُدُرْلَتَا سُبْحَانَ اللهِ يا بات قُدُرْلَتَا سُبْحَانَ اللهِ كِي وَا ہے ہریش کی صحاب صحاب نہ کرتے ہو نا ওজন্না পাপা লক্ষ পাপা ও জন্না তিন পাপা অলভি জঙ্গল স্বামী দিচ্ছি বলি পাতায় পাতায় দলিল পলবে দলিলেন সব সময় দলিল দেওয়ার আগেও কথা হয় দলিল দেওয়ার পরেও কথা হয় ঠিক না নিশ্চয়ই তিনি ভালো দলিল দশটা এবার অবশ্যই তিনি ভালো এখন দলিল দেওয়ার আগে আগে একবার দাবি করছে অতিরেই বুঝবা অতীরেই দেশ পাবা এবার দরিদ্র করেছেন এবার পত্রে কারণে নিশ্চয়ই পয়সা দিন আসবে নিশ্চয়ই পয়সলার দিন আসবে কে বলেন কে মজরুম প্রমাণ হবে বলে পানা বলেন কে এটা নির্ধারিত সময় হয়ে আছে নির্ধারিত সময় কি হয়ে আছে হয়ে আছে আমরা জানি না কিন্তু নির্ধারিত সময় কি হয়ে আছে একটা কবে হবে কেন ইে আমার যেদিন মরবা সেদিনই বুঝবা টার পাইবা মতো সব টার পাইয়া গেছে। একজন দলের পরে না নিশ্চয়ই কি নিশ্চয়ই আমাদের সত্যে ফয়সলা দিন আমি তোকে জিজ্ঞেস করতে চাই কেন তোমার কি দোস্তি صحابي رسول ولل وما عدتكي عمد كنت اتتتنيين إلا أني محف الله ورسوله كما رأيها تتتتتتينينين <تو> سنج من الله الرسول له علواجه تعالى الله الللنبي صنع صنع ولل المرء مع من أحبه جعاوا قيامت جخونا هو خددها القيامت تم اتتتتتوا قروا ناين المرء مع من أحبه تم اتتتتوا قروا ناين إذن القيامت قروا ناوي فارو بركنام قوي إن شاء الله ইনশাল্লাহ ভবিষ্যতে কারা কারা হাতের হাত সবাই সান তো হাত তুললার কোন দাঁড়িয়ে কাটতাম না তুললার কাটতাম না ইনশাআল্লাহ কন না করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব পেক্ষে তাও জানতে আমি তো মনে করি না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তাহ সপ্তম আসমানে আলোক করে আলোকিত করে দেয় আলোক আলোক ঝান্ডা ঝান্ডা উড়ায় তারা জিজ্ঞেস করে মালিক কেন করেছো মালিক করে আমার বন্ধু আমার সাথে চুক্তি করে ফেলে। আমার কিছু কথা শুনো আল্লাহ বলেন্লাহ বলেন উঠবে বলতে পারেন এক পুকে দুই একই সিংগার খুয়ে দু রকম শক্তি কেন আমি বলি তা না একটা ঘটনা দু রকম শক্তি দিলে যায়ও আবার দিলে কাইটাও যায় তোমার গাフー দর রেডি আল্লাহু আকবার এটা মোছাল যখন সমস্ত মানব কাল যখন মারা যাবে সমস্ত মানব যখন মারা যাবে সমস্ত জানো সমস্ত মানুষ যখন মারা যাবে প্রথম আত্মাদের পরিত্রাণ নাই দ্বিতীয় আত্মাদের পরিত্রাণ নাই তৃতীয় আত্মাদের পরিত্রাণ চতুর্থ পর্যন্ত সমস্ত পরিত্রাণ নাই শুধু একমাত্র আল্লাহ আরাজাই তারিফ বিল আল্লাহ রাযালিল কে কপটে কাপটে কাপটে শুদ্ধ মুরগির রক্তের কেউ নাই কেউ নাই का কেউ নাই কেউ নাই কোনো নেতা নাই কোনো তাউট নাই শুধু কে দুনিয়ার দিকে আইডল মুলু বলতারে ভূষরা তো আরে ফিরাউজরা তো ir a ধর এবার দুই নম্বরে লাগাবেন হিসেবে তিন নম্বরে লাগাবেন আসাইকে চার নম্বরে লাগাবেন মিটাইলকে চার দু শ্রেষ্ঠকে দাগাবেন এবার সত্তম শ্রেষ্ঠকে দল আল্লাহ তুমি থেকে হল্লাপন নিয়ে আসুসাপড় নিয়ে আসবে থেকে নিয়ে আস বলে গোড়াতাকেও নিয়ে আসবে এবার বলুন তারা চন্দ্রের চার সাথে নদীতে নদী তারা দুনিয়া সমান তারা দুনিয়া পাহাড় নাই কোনো পানি নাই তারা দুনিয়া বরাবর কোথাও চিহ্ন নাই চিনবে কিভাবে একটা নূরের পোড়া সুভাষ করে দিকে বুঝবে তাইবা দি না তাইবা তারা জন যাবেন তারা জন দিয়া পাওয়া পথে নতুন ধরে পাশে দাঁড়াবে একদম প্রথম বলবেন দিবেন মুখ খুলবে আমার ঘরার আমার লজ্জা হয় আমিও পারবো না ইসবিস তুমি জাগাও বলবে আমিও করবো না তিনি বড় বস্ত করে বলবেন ভাই তুমি তো নবীব বিশ হাজার বাড়িয়ে তো তুমি জাগাও আল্লাবীকে আল্লাহ হওয়ার পরে হলদেশি বেআলা উঠে যান আল্লাহ নবী উঠবেন মাথা থেকে বালুগুলো ধরতে ঝাড়তে উঠবেন উঠে বলবেন বলবেন উন্নতি আমার জন্য কিছু তোমার নিয়ে এসেছ আর তারা তো উন্মতি আল আর উন্নত কিছু রেখেছে না ্লাগবি এখনো কাউকে তোলা হয়নি এখনো ইস্তিরুদ্ধেনি আপনি উঠেন করেন এই উঠেন বাংলাদেশের মত তার ভারতের মত কথা বিভক্তি রাধিক <laughs> নিবাস মত কি ভাব ঠিক না বেডি করে না এটা একটু উপদেশ দিচ্ছেন তখন যা লাগে তখন তাহলে দূর হয়ে যাওয়া দূর হয়ে যাওয়া তাহলে বলেন পাহাড়টাকে ফটায় আসি আপনারা থেকে ফাটায় আসবো যেমন দেখো মরুভূমি অনেক দূরে যেটা এটাকে মরিচিকা মনে হয় ঠিক না পাহাড় গুলোকে আমি এভাবে হটাই রাখি হাঁটায় না সারা এটা মরিচিকায় পরিণত হবে এবার আল্লাহ শুনে তাই শুনুন তাই শোন প্রতিটা মানুষের জন্য জাহান্নানের এক ভিড় লেগবে এখানে কিছু বলি সোকানে কিছু বলি সোকানে বুঝবে কিছু এখানে কিছু এখানে কিছু এখানে ঠিক নিচারা বলেন এখানে জাহান নামি রাত এখানে যান নামি ফুল্লাহ বলেন ফুলের গোড়া আমি সেনা চৌকি বসা দিচ্ছি ন্যাক্কার জন্য সেটা আমার লইগা আরেকটা আরেকটা বা এটা ইহুদি বলেগা এটা নাসারা বলেগা এটা খ্রিস্টান বলেগা এটা বেনামাজ বলেগা এটা গালবরে বলেগা এটা সুওর বলেগা ইন জাহান্নাম কানত নিল পাদা আল্লাহ তলাব নে জাহান্নামের গরা শোনা তো ঘোড়া সেনা চৌকিয়ে বসায় আসিছি পুলিশ লাগায় সেনাবাহিনী লাগা আসিছি সেব্যাস লাগা আছি ওরা এখান থেকে বাতাই করবে আদ্র তুমি জান না কি আদ্রামে এবার কৃপ্তো কি তবে যাহ শিবনামিদি তো না শিবনঙ্গি কবি কহি তিন তারা শ্রীমানন্ধন কর সমস্ত কাজের শ্রীমান ধনকারী কথা বলে না সমস্ত কাজের কি শ্রীমানন্দনকারী এই এক কথা এখানে মানে সমস্ত কাজের কি সমস্ত কাজের সীমালঙ্ঘন করি এরপরে হওয়া কিনা সমস্ত কাজের জন্য সীমালঙ্ঘন করি আকিদায় অশুদ্ধ যাদের আকিদা অশুদ্ধ যদি আকিদা তাদের আকিদা ঠিক নাই তারাও সীমালঙ্ঘন করে আচ্ছা বুঝে কি না। দাদা সদু বাবারে সব মনে করে এরকম কিছু মানুষ যানদীর সময় আসেনি কয় না যদিবারে কাটনা প্রতিবাদ আসলে এসেছি আমাদের গাড়ি বাজার ব্যান্ড গলি خمسه তিন ঘন্টা দাম ব্যান্ড গলি ওরা আমি কি స్థితిতে এই ভাই নামাজ পড়ো তো আমি নামাজ পড়িনা সেটা তো আমি কি কিললিগা প্রতিরে হাতে মরে দৈছি ব্যান করা এরকম ফিরেও আপনাদের সমাজ আছে এরকম মরিদও আছে ঠিক না করে না আল্লাহ মাফ করো ফিরে তাকে বুঝি ডাইরে সব এদেরও ঠিকানা এদের সম্প্রদায় যারা আকি দেয় তিয়া আমাদের সুন্দর জমাতক খিলাফ আকিদা সমস্ত জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন মহাবা এদের ঠিকানা জাহান্নাম এটা ঠিকানা কি জাহান্নাম আল্লাহ তালা মেহরবানি করে সকলকে পুরাতা সিদ্ধান্ত এখন জাহানি ওখানে ওই জাহানি ওই জাহানু আজকের মধ্যে আপনার থাকুক কেমন তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমরা শেষ করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা মনে হয় কান্ত শান্ত হয়ে গেছেন নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন সকালে আল্লাহ তালা আমাদের জীবনকে সাজিয়ে দেন আল্লাহ তালে সকলের জিন্দিকে পুরান্তাও দান করেন